বেদাত স্বরূপ একটু সংক্ষিপ্ত বেদাত অনেক বলুন জি জিংখ্য আলোচনার মধ্যেই আছে আমি অসংখ্য আলোচনা করেছি আমাদের ইউটিউবে অনলাইনে এগুলো সব আছে তো বেদাতের আলোচনা করতে গেলে দু তিন ঘন্টা সময় লাগবে বেদাত বুঝানোর জন্য বেদাতটা খুব সূক্ষ্ম বিষয় বেদাত এটা সবচেয়ে জটিল खराब से हासाना सुंदर बेदात तो बेदात जदि हासा ना सर কোন সাইয়ে এত একটা বেদাত সবগুলাই তো হাসানা সবগুলাই তো সুন্দর অসুন্দর কোনটা আর অসন্দর হইলে তো বেদাত সমাজে চলবেই না কারণ নকল জিনিস বেদাল জিনিস যদি অসুন্দর হয় এটা সমাজে কেউ খাবে না এটা চলবে না এজন্য জন্য দুই নম্বর জিনিস সবসময় মূল জিনিসের চাইতে সুন্দর হওয়া লাগে এজন্য জন্য বেদাত বাহ্যিক ভাবে দেখতে সুন্নতে চাইতে সুন্দর হওয়া লাগে না হয়তো বেদাত মার্কেটে চলবেই না কেউ করবেও না এই জন্য বেদাত যতগুলো আছে সেখানে একই কাজ না করাই চন্ন করলে বেদাত যেমন পাঁচ ভক্ত নামাজের আজানিস পাঁচ ভক্ত নামাজের আজান দেওয়ার নির্দেশ দিচ্ছেন তার মোয়াজিনেরা আজান দিচ্ছেন কিন্তু ঈদের নামাজে আজান হইত না জান আজান নামাজে আজান হইত এখন কেউ যদি বলে আজান দেওয়া কি খারাপ কাজ আজান তা ভালো কাজ তা আমি এখন ঈদের নামাজে আজান দেবো অসুবিধাই অসুবিধা হবে হবে আজান যত সুন্দর যত ভালো কাজেই হোক কিন্তু ঈদের নামাজে আল্লাহ রসুল সালাম আজান দেন নাই সুতরাং এখানে দিলেই গুণা হই এখন আমাদের মসজিদ এত সুন্দর এসি হয়েছে এখন আর দু রেখাত কাজ হবে না আসলে নামাজ খারাপ কিছু কাজ করবো নামাজ যত বেশি পড়বে তত সোয়াব আমি ভালো মনে করা এটার নাম বেদা আর বেদায়তের কোন দলিল নেই বেদায়তের কোন দলিল নেই কিন্তু আমাদের সমাজে মূর্খতা বশত আমি বলি যে পার্শ্ববর্তী যে সুন্দর একটা বাড়ি আছে বিল্ডিং বাড়ি আমি আপনাদেরকে ঘোষণা দিলাম যে বা শোনেন বাড়ি এটা কিন্তু আমার না আপনারা বললেন যে সাহেব ভালো কথা বলছেন খুব সুন্দর কথা দেখাই বাড়ি এটাই তো আমার না দলিল থাকলে তো বাড়ি আমার হয়ে যেত দলিল নাই বলেই তো বাড়ি এটা আমার না এখন কেউ যদি আমার কাছে দলিল চায় যে বাড়ি এটা যে আপনার না দলিল দেখান সেটা কত বড় জাহেল আজকে সমাজে দেখবেন যখন আপনি কোন দলিল নেই দলিল থাকবে সুন্নতের যিনি বলবেন এটা সুন্নত উনাকে প্রমাণ করতে হবে কোরআনে মানে আয়াত দিয়ে হাদিস দিয়ে যে এটা নবী সালাম করছেন সাহাবিরা করছেন আর যিনি বলবেন যেটা ভেদাত ওনাকে দলিল দেখানো লাগবে না দলিল নাই এই জন্য ভেদা ভেদাতের ব্যাপারে আরো অনেক আলোচনা আছে ভেদাত বুঝতে হলে আরো অনেক কিছু বোঝা দরকার